আল্লাহু আল্লাহ তুমি জাললে জ্বালালুহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জালে জ্বালালুহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি কাদেরও গাফার তুমি জ্বলিল যাবার অনন্ত আসেম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জ্বলিল জবার অনন্ত আসিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে আদমকে শেষা তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জলিলো যাবার অনন্ত আসিম তুমি রহিম রাহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা যায় নাগে তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জ্বলিল জবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জ্বালাল শেষ করা তো যায় না তোমার গুণ গান যখন বীরে কালো মাছেতে গেলিয়া ফেরে সাপা খাইয়া দিলে এসেয়া জম দিয়া যখন এনুষ্ড়ে কালো মাছেতে গেলিয়া मे दमे, दमे हरदम पड़े शेजम दमे दम ते हरदमे मेर उदर होतेजे पेल परित्राण अल्लाहु अल्लाहु तुम्हें जाले जालो शेष करा तो जाए तुमार गुण गान তুমি কাদেরও কফাত তুমি জ্বলিল জবার অনন্ত তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালালহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ